যার অসহ বাড়িতে এ ধরনের একটি দিনিস হতে পেরেছি আল্লাহ আমিনের কাছে এই পৃথিবীর যত মজলিশ আছে সবগুলো মজলিসের মধ্যে সবচেয়ে সম্মানিত মর্যাদা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের গোটা জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটি মানুষের জীবনের যে আমল গুলো আছে মানুষ যে কাজগুলো করে থাকে বা মানুষের সাথে সম্পৃক্ত করেছেন এই উদ্দেশ্যে কোরআনকারিমির মধ্যে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন ওমাউল ইনসাই আলি আবুদিন এ বাদতের জন্য মূলত মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে কিন্তু এ পাশাপাশি এবাদতকে আল্লাহ হবুল আলমিন এই বাদত যাতে মানুষ মানুষের জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে এই জন্য এই বাদতের সাথে আরো কিছু বিষয় আছে যেগুলো মানুষের ব্যক্তিগত সম্পর্ক এবং ব্যক্তির সাথে অন্যের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক এই তিনটি সম্পর্ককেই মূলত তিনটি পরিভাষায় ইসলামে বলা হয় থাকে একটি হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক এগুলো হচ্ছে এ আর বান্দা তার ব্যক্তির নিজের সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে আখ্লাখ সেটা কি বলা হয় আখলাক বলা হয় থাকে চরিত্র বলা হয় থাকে আর বন্দা যেটাকে বলা হয়ে থাকে মহামালাতের এবং আখলাকের এই তিনটি বিষয়ের একটা মূল ভিত্তি আছে এই তিনটি ইসলামী সুরতে যে মূল ভিত্তি এই মূল ভিত্তিকে বলা হয় থাকে আল এহসান এই তিনটির মূল ভিত্তি হচ্ছে এহসান তো আমরা আলোচনায় চেষ্টা করব এহসান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আর এটি এই যে ইসলামের যে মৌলিক যে মূল্যবোধগুলো আছে এই মূল্যবোধের যে মূলনীতির অন্যতম মূলনীতি হচ্ছে আর প্রত্যেকটি ইমানদার ব্যক্তির মূলত কাঙ্ক্ষিত মান হচ্ছে এহসান একজন ইমানদার ব্যক্তি কি চায় তিনি চান যে ইমানের পরে তার সর্বোচ্চ অবস্থান যেটি সেই অবস্থান তিনি লাভ করুন আর এটা হচ্ছে এই এহসানের স্টেজ হচ্ছে সবচেয়ে উপরের স্টেজ সবচেয়ে উচ্চ মর্যাদার স্টেজ এই জন্য আমরা যারা এখানে আছি আমাদের সকলের বা কাঙ্ক্ষিত এহসানের মানে এই জন্য এহসান কি এহসানের সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে আমরা কিছু কথা আলোচনা করব এর আগে একটি বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে মূলত আহ রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে জিবিল আমিন আলী ইসলাতামের যাহাদিসটি প্রসিদ্ধ আছে তিনটি প্রশ্ন করা হয়েছিল হয়েছিলাম আর তিনটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন প্রথমে তাকে প্রশ্ন করা হয়েছিল ইসলাম তারপর ইমান সম্পর্কে তারপর এহসান সম্পর্কে একটি বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তিটা হল অনেকে মনে করেন যে ইমান হচ্ছে প্রথম তারপরে হচ্ছে ইসলাম ইসলাম ও ইমান দুইয়ের যেই গন্ডি রয়েছে এই গন্ডিতে মূলত ইসলাম হচ্ছে ইসলামের পরিধি হচ্ছে সবচেয়ে বেশি ওয়াইড। তারপরে হচ্ছে কি ইমানের পরিধি তারপরে হচ্ছে এহসানের পরিধি কিন্তু ইমান এটি মানে ইসলামে প্রবেশ করার জন্য প্রথম সর্ত ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য কি প্রথম সর্ত হচ্ছে ইমান এজন্য অনেকে এটাকেই সামনে রেখেই মনে করেন যে হচ্ছে ইমান হচ্ছে প্রথম মূলত ইমান হচ্ছে ইমানের পরিধি হচ্ছে ইসলামের পরে এবং ইসলাম হচ্ছে একটু সংকীর্ণ ইমানের মধ্যে এমন বিষয়গুলো সম্পৃক্ত করা হয় তাকে যেগুলো মূলত একজন ব্যক্তি যখন ইসলামের ঘোষণা দিয়ে থাকে মানে ইসলামের স্বাভাবিক ভাবে যখন ঘোষণা দিয়ে থাকে তখন যে কাজগুলো করে থাকে এর চেয়ে কিছু অতিরিক্ত বিষয় আছে যেগুলো ইসলামের মধ্যে রয়েছে আমার আলোচনা মূলত ইসলাম ইমান এবং এগুলোর মধ্যে পার্থক্য করার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে শেষের দিকে যে কথাটুকু বলেছেন বলেছেন হায়ুম দিন হাকুম যে ইনি জিবিল এসেছেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য অর্থাৎ এই তিনটি বিষয়কে মূলত দিনের মৌলিক বিষয় কি করা হয়েছে উল্লেখ করা হয়েছে তার মধ্যে সর্বোচ্চ যে স্টেজটি দেখানো হয়েছে সেটা হচ্ছে স্টেজকে উল্লেখ করা হয়েছে আর এই কারণেই শেখ ইসলাম কাজিম রহমতুল্লাহ মাদানিজুসাহ কি মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে মূলত এহসানের স্টেজ টা হচ্ছে ক্যামালুরতের মাধ্যমে আল্লাহ হব আলমিয়ত মানে আমি যে আল্লাহ সুবান তার বান্ধা সেই আল্লাহ আব্বুলের বান্দা হিসেবে তার যে করণীয় আছে এই করণীয় সব কাজকে বাস্তবায়ন করা সর্বোচ্চ পর্যায় যেটি সেটি হচ্ছে এহসানের পর্যায় সেটা হচ্ছে এহসানের পর্যায় সুতরাং আমরা এখান থেকে বুঝতে পেরেছি এহসান আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এর মাধ্যমে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে ইসলামী সুরতের মধ্যে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করা হয়েছে একজন ইমানদার ব্যক্তিকে কোন মানে পৌঁছার জন্য সে মানটি হচ্ছে মূলত এহস্তানের আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি বুঝায় বা এহসান শব্দের শাব্দিক ভাবে কি অর্থ রয়েছে অনেকগুলো অর্থ করা হয়েছে এহসানের এহসান শব্দটা আসলে ব্যাপক অর্থগুলো এই ভাষায় মানে একটা পরিভাষাকে যখন বাংলাতে নিয়ে আসা হয় তখন সেটাকে আসলে বাংলা আমরা দেখি যে মানে হয়তো একটা পরিভাষার মধ্যে কি করেছি সীমাবদ্ধ করে যদি অনুবাদ করেনবাদ কেউ করে আল্লাভি ঠিক আছে আল্লাভি করলে তাহলে শুধু আল্লাহর ভয়ের মধ্যে এটাকে তাকুয়াকে কি করা হচ্ছে সীমাবদ্ধ করা হচ্ছে আসলে কি বুঝায় তাহলে যেটা তাকুয়া প্রথমে বুঝে তারপরে কি করতে হবে পরিভাষা আ বের করতে হবে ঠিক অনুরূপ প্রত্যেকটি পরিভাষা যখনই আপনি সেটাকে মানে অন্য ভাষায় নিয়ে আসবেন তখন আমরা ওই ভাষার মধ্যে সেটাকে একটা ক্ষেত্রে সীমাবদ্ধ করে দিই কিন্তু দেখেন তো এহসান শব্দটাকে আমরা যখন আলোচনা শুরু করব এখানে এহসান শব্দের মোট সর্বমোট নয়টি মানে অর্থ রয়েছে যেগুলো এহসানের মধ্যে বোঝায় নয়টি শাব্দিক অর্থ রয়েছে মানে যেগুলো মধ্য করিমের মধ্যেও আদিসের মধ্যে ব্যবহার করেছেন এখন আমরা যদি এহসান বলতে শুধু বুঝি যে অনুগ্রহ করা যেটি করা হয়েছে সে ভালো কাজ করা এহসান শব্দ থেকে হাসানা শব্দ এসেছে হাসান শব্দ এসেছে হাসান হাসানা এই শব্দটা শুদ্ধ এমন বাংলা ভাষায় এই শব্দটা শুদ্ধ হাসিনা শব্দটা শুদ্ধ নয় বাংলা ভাষায় আরবি ভাষায় শুদ্ধ নয় এই নামই গুলো এটা কি করেছে হাসিনা করেছে আরবি ভাষায় এই হাসিনা ব্যবহার হয় না এটা আমরা প্রসঙ্গ ব্যবহারের জন্য বলে দিয়েছে আপনারা মানে কি জন্য বলেন এই কথা এটা উদ্দেশ্য হচ্ছে মানে এটা ব্যবহার শুদ্ধ নয় এটা বোঝানোর জন্য হাসানাতুন শুদ্ধ রয়েছে হাসানাতের বহু বসল হিসেবে ব্যবহৃত হয় হাসানা আতুন হাসানুন এটা শুদ্ধ হাসানুন কিন্তু মানে ব্যবহার হয় না আরবি ভাষার অভিধানের মধ্যে ব্যবহার নেই হচ্ছে আমরা সবগুলো ভালো এই জন্য এটাকে এহসান করা হয় থাকে। আর আরেকটি অর্থ হচ্ছে সদ ব্যবহার করা এখানে সদ ব্যবহারের কথা বলা হয়েছে এহসান হল সদ ব্যবহার করা আপনার ব্যবহারকে উত্তম করবেন আর এর বিপরীতে যেটা যদি তোমরা ভালো কাজ করো তুমি তোমরা সব ব্যবহার করো আহসানুম আর এটা তোমরা নিজেদের উপরে ভালো কাজ করলে নিজেদের জন্যই হলো মানে এই ভালো কাজটা তোমার নিজের জন্যই থাকবে ওয়াইন আসা আর যদি খারাপ কাজ করো था उत्तम पंथार अनुसरण करा कुरानी कर মানে এমন ভাবে তার প্রতিহত করো প্রতিকার করো তার বক্তব্যের উত্তর দাও বিল্লি হিয়া উত্তম মানে উত্তম পন্থা অনুসরণ করার মাধ্যমে দুজনের মধ্যে একটা বিতর্ক লেগেছে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এই আলোচনাটাকে উত্তম পন্থার অনুসরণ করে মানে সেখানে উত্তম ভাবে কথা এবং কাজে উত্তম ভাবে সেটাকে সমাধান করা এটা হচ্ছে এসান উত্তম ভাবে সমাধান করা সেটাও কি এসান এটা প্রত্যেক ক্ষেত্রে আমরা উত্তম মনে করছি সামনে আসবে ইনশাল এরপরে এহসানের আরেকটি অর্থ হচ্ছে কোন কিছুকে সৌন্দর্য মন্ডিত করা এই হাসান হাসানুন শব্দ থেকে এসেছে হাসানুন সুন্দর ভালো হাসান ইত্যাদি অর্থ ব্যবহারিত হয়ে থাকে হাসান মানে সুন্দর আর এখান থেকে কাজকে সুন্দর করা মানে এই কাজটাকে আপনি যেভাবে সম্পন্ন করবেন সুন্দরভাবে সম্পন্ন করা মানে সৌন্দর্য মন্ডিত করা এটাকে বলা হয় তাকে এহসান আরেকটা বলেছি এহসানের অর্থ হচ্ছে কারো প্রতি অনুগ্রহ করা কারো প্রতি দয়া পর্ব সবার রহমত রহম করা ইত্যাদি এহসান বলা হয় তাকে আহ আরেকটা অর্থ হচ্ছে পুণ্যের কাজ করা এহসান বলতেই বলতো পুণ্যকে বোঝায় ভালো কাজকে বোঝা সহাবের কাজ এটাকে সব জায়গাতে হাসানা ব্যবহার করা করেছে যেহেতু ভালো কাজের বিনিময় আল্লাহ রব্বুল দিবেন আর জন্য বিনিময়ের নাম দিয়েছেন কি উত্তম দিয়ে বিনিময়ের নাম দিয়েছেন কি উত্তম দিয়ে কারণ প্রত্যেকটা কামলের নেকামলের বিনিময় হয় কি ভালো ভালো আর এই জন্য এর নাম দেওয়া হয়েছে কি ভালো এমন আল্লাহ সুহানের প্রতিদান কি প্রতিদান হচ্ছে আব্দাস করেন প্রথম এহসান দ্বারা বোঝানো হয়েছে যে ব্যক্তি কালেমত্লা ঘোষণা দেবে তাহলে তার দ্বিতীয় এহসান লাভ করবে দ্বিতীয় এহসান দ্বারা জান্নাত কে বুঝানো হয়েছে पुण्य सकल प्रकार इमान एहसान के कुरानकालीन मद कौन महसिन दार बोझाना अल्लाह सुबान के बुझे মোসিন্দারা বুঝেছেন মহমিন কে বুঝেছেন মারুফ এর অতিরিক্ত করা মারুফ হচ্ছে কোন একটা কাজের জন্য যেটা সঙ্গত নিয়ম যেমন আপনার স্ত্রীর অধিকার আছে মানে আপনার উপর আল্লাহ পোষণ এবং জিনিসপত্র বছরে মনে করেন চারটা সারে দিলে যথেষ্ট ঠিক আছে একটা হিসাব কষবে আর কি বছরের চারটা সারা দিলে এখন চারটার অতিরিক্ত মানে আপনি একটাও দিলেন না তাহলে এটা সার হল মারুভ হচ্ছে আপনি তিন বেলা দেন তাহলে এটা আপনি হাসান করলেন বুঝে আসছে অনেক মারুফ যেটা সমাজের মধ্যে মানুষের কাছে যেটা স্বাভাবিকভাবে পরিচিত মানে যেটা মানে মানুষের কাছে জানা হয়ে গেছে এমন একটা বিষয় মানে বিধানের অতিরিক্ত যদি কোনো কিছু কারোর করেন সহযোগিতা বা অনুগ্রহ বা মানে এই ধরনের কিছু তাহলে সেটাও এহসান বোঝায় সেটা যদি বলা হয় বলা এই জন্য আল্লাহ সুবাহ তারা মানুষের অতিরিক্ত এবং পুরানি করিমুল আলমিন জান্নাতের নাম দিয়েছেন হসনা জান্নাতের কি নাম দিয়েছেন হোসনা এই জন্য আল্লাহ সুবাহ তারা জান্নাতের নাম হসনা দিয়েছেন জান্নাতটা মূলত মানুষকে মানুষের আমলের অনুযায়ী আমল কি করা হবে না হবে না আমার অনুযায়ী আমাদের প্রতিদান হিসেবে জান্ন দেওয়া হবে না কারণ আমাদের প্রতিদান মানুষ পেয়ে যাচ্ছে মানুষ কি করছে পেয়ে যাচ্ছে আমরা যদি কিছু কামল করে থাকি প্রতিদিন আল্লাহ তালা দিচ্ছেন কিনা আমাদেরকে আল্লাহ আমি অসংখ্য করবেন অনেক ভোগ করতেছি ঠিক না সুতরাং এগুলোকে বিচার করলে আরো আল্লাহ তালা আরো বেশি কি করতে হবে ডিউটি করতে হবে মানে আমাদের এটা আমরা বেশি বেশি নিয়ে যাচ্ছে এই জন্য আল্লাহবুল্লাহ আমি কেমন দিন রহমত করবেন করবেন আল্লাহর করেছে তাদেরকে অতিরিক্ত সুবিচার করা এর স্থানে আরেকটি অর্থ হচ্ছে সুবিচার করা বিচার ঠিকই আছে কিন্তু বিচারের ক্ষেত্রে সুবিচার একটি গুরুত্বপূর্ণ বিষয় মানে একটা আপনি বিচার করলেন কিন্তু সুবিচার হচ্ছে আপনি যেখানে যে জিনিসটুকু যতটুকু করা দরকার ততটুকু যদি বাস্তবায়ন করতে পারেন এটা হচ্ছে সুবিধার করা আর এটাকে এহসান বোঝায় এগুলো আমরা এহসানের শাব্দিক অর্থ বুঝালাম এহসানকে শাব্দিক দিক থেকে যেভাবে বলা হয়েছে সেভাবে আমরা বললাম কিন্তু এহসানের পারিপার্শ্বিক অনেকগুলো অর্থ রয়েছে কয়েকটি অর্থ আলোচনা করি প্রথমে হস্তান সম্পর্কে আমরা যে কথাটুকু বলবো সেটা হচ্ছে এহসানকে যদি ইসলাম এবং ইমান এর পাশাপাশি উল্লেখ করা হয় তখন এহসান একটা দরজা বোঝায় একটা গ্রেট বোঝায় কি বুঝায় बुझाएं फोरण अथवा ग्रेड बुझा जोसान केमान इसलम उल्लेख कर डिग्री मध्य जो उल्लेख तक एहसान मर्यादार विषय बुझाना सलाहम से एहसान बोलते मैं एकदिष्ट विषय के बुझिए हल इबादतर क्षेत्रोच्च ग्रेड इबादत और उबुदत हत्यामी हक गुजर के सम्पूर्ण स्वीकार कर মানে আল্লাহ রব্দুল আহমিনিতে নিজেকে একেবারে সম্পূর্ণরূপে বাধ্য করা এটা হচ্ছে অবুধীয় এই অনুভূতি নিজের মধ্যে জাগ্রত করা যে আমি সার্বক্ষণিক আল্লাহ রব্দুল গোলাম এবং আমার পরবাদত রয়েছে ফরজকৃত বা ওয়াজিব সেগুলো আমি পালন করতে হবে এটা হচ্ছে অবধিৎ অর্থাৎ এবাদত এবং স্টেজ হচ্ছে আল এহসান সর্বোচ্চ স্টেজ হচ্ছে কি এহসানি আবার আলোচনার আসবো প্রশ্ন করা হয়েছে আমিন প্রশ্ন করেছেন তুমি আল্লাহ ইবাদতো তুমি আল্লাহ দেখো ঠিক আছে এটা এক নাহ আর যদি তাকে না দেখো আল্লাহ আল্লাহ তোমাকে দেখছেন এটা হল এহসান করে দিয়েছেন একটা বিশেষ পরিভাষা স্পেশাল একটা টার্ম দিয়ে বোঝানো হয়েছে এহসানকে একটা গ্রেড হিসেবে বুঝানো হয়েছে কিন্তু এহসানের আরেকটা টার্ম আছে যেটা জেনারেল যেটা কমন अर्थ बुझाएं कमन अर्थ होहसान के जो मोत साथ निर्दिष्ट ना करवहारि भाषा विषय सुरर्धारित निर्दिष्ट सम्पर्कित ना करहान द्वारा बुझाना माहुआ हा अथवा सब क्या अथवा क्या उत्तम बला एहसान यहां बलाहसान হচ্ছে এমন কাজ যে কাজের মাধ্যমে আপনি পার্থ প্রশংসার দাবি দেওয়া হবেন আর আখের হাতে স্বভাবের অধিকারী হবেন যে কাজগুলো করলে সম্পন্ন করলে দুনিয়ার জীবনে স্বভাবের আর দুনিয়ার জীবনে প্রশংসার দাবিদার হবেন প্রশংসিত হবেন আর পরবর্তী জীবনে আখে সব হবেন সেটাকে দ্বারা তিনটি বিষয়ের যে একটাকে বুঝায় কি বুঝায় এক নম্বর হচ্ছে এমন কাজ যে কাজটা মানুষের স্বাভাবিক সৃষ্টিগত প্রকৃতির অনুকূলে এমন কাজ করা এটা মূলত ভালো কাজ ভালো কাজের একটা সংজ্ঞা হচ্ছে এটা এখন মানুষের মানে স্বাভাবিক যে তবিয়া স্বভাবজাত যে প্রকৃতি এই প্রকৃতির অনুকূলে যতগুলো কাজ আছে সবগুলো কি ভালো কাজ সবগুলো কি ভালো কাজ কারণ মানুষের তবিয়তের মধ্যে কোনো খারাপ কাজকে মানুষের তবিয়ত কি করে এলাও করে না কিন্তু কখন করে সেটাই তখন মানে একজন ব্যক্তির কাছে মানুষের তবিয়তের কে আনুকূল্যে হয়। না মানুষের তবিয়ত অনুযায়ী সেটা প্রভিন মানুষ সেটাকে কি করবে না পছন্দ করবে না সৃষ্টিগতভাবে আল্লাহাবুল খারাপ যত কাজ আছে সবগুলো কাজকে তবিয়তের মধ্যে মানে মানুষের সৃষ্টিগত ভাবে এটাকে অপছন্দ নিয়ে করে দিয়েছেন এটা অপছন্দ করে দিয়েছে। আর এই সবচেয়ে বড় দিল হচ্ছে যখনই কোনো বুণার কাজ করে তখন একজন ব্যক্তি মানে সেই বুণার থেকে যাতে করে কেউ না দেখে তা যাতে করে কেউ না বুঝে মানে নিজেকে চেষ্টা করে যে গোপন করার জন্য ঠিক কিনা এটা স্বাভাবিকভাবে একজন মিথ্যুর যখন মিথ্যা কথা বলে মিথ্যা বাড়ি যখন আমরা দেখি যে আমাদের বিভিন্ন লোকের আগে মিথ্যা বলে তখন বুঝা যায় এমনকিভিশনের শুনেছি এটা মানে কতটুকু আমি কয়েকজনে আমাকে বলেছেন যে নাকি সায়েন্স এর মাধ্যমে এটা প্রদান করেছে শব্দের মিথ্যা যখন বলে তখন শব্দের আওয়াজের মধ্যে কি হয় কিছুটা ডিফার করে এটাই প্রমাণ করেছে এইভাবে যে মিথ্যা বলা ও মূলত মানুষের তবৃহ সৃষ্টিগত যে প্রকৃতি আছে তার মধ্যে যেটা স্বভাব চাপ বিষয় এর পরিপন্থী মূলত সমস্ত ঘন কাজের পরিপন্থী এই জন্য থানব তার কিতাবের মধ্যে দিয়েছেন যে মূলত হাসান হাসান এই বলা হয় তাকে এই কাজটাকে ভালো কাজটাকে সকল প্রকার ভালো কাজ এটাই হচ্ছে মূলত মানুষের প্রকৃতির সাথে সম্পর্ক হয়েছে এই জন্য ভালো কাজের আরেকটা নাম কোরআনের মধ্যে দেওয়া হয়েছে কি বলতে পারবেন যেটা মানে হ্যাঁ কি বলতে পারবে আল মারু আল মারু গলা কিরা আল্লাহুল আলমী ভালো কাজকে মারু ফিসে উল্লেখ করেছে মারুফ অর্থ পরিচিত মারু শব্দ অর্থ কি পরিচিত কৃষির সাথে পরিচিত অর্থাৎ সৃষ্টিগত ভাবে আমার সৃষ্টি যে স্বভাবজাত প্রকৃতি আছে প্রকৃতির সাথে এটা পরিচিত এই এই প্রকৃতি এটাকে মেনে নিবে এটা প্রকৃতির কাছে অ্যালাউড গ্রহণযোগ্য এই জন্য নাম হচ্ছে মারুফ আর খারাপ কাজের আরেকটা নাম হচ্ছে কি মনকার মনকার মানে গর্ধিত অপছন্দ নিয়ে অপরিচিত অপরিচিত কিসের কাছে মানুষের তবুতের কাছে অপরিচিত তো করে কোনো দিন আপনার তবিয়ত সৃষ্টি হতে হবে এর মধ্যে যদি কোন ধরনের বিকৃতি না থাকে তাহলে কোনোদিন কোন খারাপ কাজ করতে পারে না কোনদিন কোনো খারাপ কাজ করতে পারে না এই জন্য এই দুটাকে একটাকে মারুফ নাম দেওয়া হয়েছে আর একটাকে মনকার নাম দেওয়া হয়েছে প্রথম কথা দ্বিতীয় বস্তুর পরিপূর্ণ বৈশিষ্ট্য বুঝানোই হচ্ছে মূলত এহসান এহসানটা হচ্ছে বস্তু পরিপূর্ণ আপনি সরা কথায় করলেন সরাতেন সুন্নত মুস্তাহাবাদ ওয়াজিব আছে সবগুলো পরিপূর্ণ সে তার উজুটা উত্তম ভাবে করলো অর্থাৎ উজুর যে কাবার আছে পরিপূর্ণ বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে কি হলো হলো এটা হচ্ছে এহসান মতো এটা হচ্ছে এহসান মতো উজু করলেন এবং সেই উজুটা স্নান সমস্ত আহ কামগুলো যেগুলো আছে যেগুলো আপনাকে করার জন্য বলা হয়েছে এই সবগুলোকে একেবারে সুন্দরভাবে কি করলেন সম্পন্ন করলেন এটা হচ্ছে হেসান সলাহের মধ্যে সুন্দরভাবে সবগুলোকে আদায় করলেন এটা হচ্ছে আরেকটা কন্ডিশন বলেছে শিক্ষাটা একটু হলো তা আহসানা তা আলিমাগুন্না তাদের শিক্ষাটা সর্বতম করল শিক্ষাটা উত্তম করা হতেছে মানে এমন ভাবে শিক্ষাটা দিল যে শিক্ষাটা তাদের জন্য শিক্ষার সর্বোচ্চ মানের উপকারী সবসান্না তাদের জন্য বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য পৌঁছে দেওয়া এটা হচ্ছে এহসান প্রত্যেকটা কাজের মধ্যে মূলত এহসানের দাবি হচ্ছে ওই কাজটুকু ওই বৈশিষ্ট্যে পৌঁছে দেওয়া এই আপনি যেমন একটা জবের করবেন মানে একটা কোরবানি দিবেন ওই হাজার করবে। তখন আপনাকে বলা হয়েছে সেটা এসে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য যে কাজটা এমনভাবে সম্পন্ন করতে হবে যে সম্পন্ন করার মাধ্যমে মানে তার জন্য প্রশংসা আছে প্রশংসা দাবি রাখে এইভাবে সম্পন্ন করা এটাকে তিনি এহসান বলেছেন এহসান সম্পর্কে আমি এখানে দিকে আলোচনা করলে তা সামনে দিকে যেতে পারবো না যদি সময় খুব ঘনি আসতেছে অনেক কথাকেও খুব দ্রুত সামনের দিকে এগোতে চাই উম এহসানের এই কথাগুলো বলার পরে এহসানের পরিচয় দেওয়ার পরে আমরা একটা কথা বলবো সেটা হচ্ছে রসুল্লাহ এই হাদিসটা যে হাদিসের মধ্যে এহসানকে এবার একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখানো হয়েছে এহসানকে কি করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখানো হয়েছে আমরা রসুল আরেকটা আদিষের দিকে দেখি সেখানে রসুল এহসানের একটা গুরুত্বপূর্ণ পরিচয় দিয়েছেন সেই পরিচয়টা সামনে নিয়ে এরপরে এহসান সম্পর্কে যেই কনসেপ্ট যে বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তি গুলো তুলে এটা কি এটা কি বলা হয় মাসা আল্লাহ আদি যে কাকে বলা হয় একজন বলতে দেখি শুনি আজ কলসি কাকে বলা হয় কে বলতে পারবে এখানে নিজে দিয়েছেন না খেলা হয়েছে কিরা আর কারো কোনো কথা আছে হ্যাঁ হাদিসে কুচ্ছি হচ্ছে মানে যে বর্ণনাটুকু ইসলাম সরাসরি আল্লাহুলের বর্ণনা করেছেন ওইসে কুচি এবং হাদিসে কুচির বক্তব্য কিন্তু সরাসরি আল্লাহ তালা সরাসরি আল্লাহ তালার এই বক্তব্য আছে যে আর বক্তব্য এই বক্তব্য রাসুল্লাহ সাল্লা দিয়েছেন কিন্তু বার্তা হয়েছে কার আল্লাহ তালার হাদিসে কুচ্ছি সংজ্ঞা গৌরব কারণ আল্লাহ তালার উপর একথা বলা যায় যে আল্লাহ তালা বলেছেন তারপরে কিনা এই জন্য হাদিজে এটা হাদিজে কুচিয়া কোরআনের মধ্যে পার্থক্য হল হাদিজে কুচিয়া মোতাহ বিহি আর কোরআনটা হলো মোতাবাদ বিহি অর্থাৎ কোরআনের মাধ্যমে তেলাবারটা এই বাদত কিন্তু হাদিজে কুচি তেলাবাদ টা কি নয় এই বাদত নয় আসছে এই দুটো পার্থক্য অন্য কিন্তু অন্য পার্থক্য না এটা আমি স্পষ্ট করলাম এই জন্য এখানে অনেক বিশাল বিভ্রান্তি একটা আছে যাই হোক তারা যে আমার সাথে আমার কোন ওলির সাথে কোন বন্ধুর সাথে দুশ্মনি করলো শত্রুতা করলো ফাকাদ বিহার বিলহারবি আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম আমি তার সাথে কি করলাম যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহ রবাহিন বলতেছেন এখানে ব্যবহার করা হয়েছে আর আল্লাহ করিমের মাধ্যমে স্পষ্ট হয়েছে সুতরাং এখানে ওলি বলতে বিশেষ কোনো ব্যক্তিকে বুঝানো হয় নাই অথবা বিশেষ কোনো গোষ্ঠীকে বুঝানো হয় নাই খেয়াল রাখতে হবে আর এটাকে এই আদিশটা ব্যবহার করে একজন লোক মনে করেন যে এটা বিশেষ একটা গোষ্ঠীর জন্য কি করা হয়েছে বলা হয়েছে কোন সুনির্দিষ্ট গোষ্ঠীকে বুজানো হয় নাই এটার জন্য দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে ওয়ালিএ শব্দটা মোনাক্কার ব্যবহার করা হয়েছে মোনাক্কার ব্যবহার করা হয়েছে বুঝবেন মানে আরবি ভাষা একটা হচ্ছে মারেফা সুনির্দিষ্ট आए तो नाकाल हलो कि अनिर्दिष्ट नाकरा अनिर्दिष्ट व्यवहार करार अर्थ होने के मोहमेल मैं सबा के बोझा कारण बिल्कुल जरा मन करा मान पेश दे के अथवा गोष्टी के मूलत তার বিরুদ্ধে আমি কেউ বড় ধরনের আহ বিরোধিতা করে তারা আল্লাহ সুবান তারা তাদের বিরুদ্ধে আল্লাহ সুবানাব তারা তাদের বিরুদ্ধে কি করেন যুদ্ধ ঘোষণা করেন আল্লাহরুলিমের অন্যান দিকে সাহায্য করবেন কে আল্লাহ তাহলে যদি বোঝা যায় যে ইমানদারদের মানে সাহায্য আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যদি না আসে তাহলে ইমানদারদেরকে এটাও উপলব্ধি করতে হবে বুঝতে হবে যে কোথাও না কোথাও তাদের কি কিছু সমস্যা আছে मैंने दार्ड के प्रथम बुजते हैं सुबह सुबह घोषणा करोषणा करा इमानदार्डर बिुदे को दिन टिका क्योंकि आज के इमानदार बिुदे जाने देखा जा मैं इमानदार टिक गए बुझे मूल इमान समस्या সেভাবে যে আমল গুলা আমি তার উপরে ফরজ করেছি যেগুলো মাধ্যমে সে আমার নিকট লাভ করতে পারে এগুলোই সবচেয়ে আমার কাছে মানে সবচেয়ে প্রিয় আমল যে আমলের মাধ্যমে সে আমার কাছে পৌঁছতে পারে সেগুলো আমি যেগুলো ফরজ করেছি সেগুলো অর্থাৎ ফরজ আমল গরে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সবচেয়ে প্রিয় আমল যেগুলো মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর নিকট লাভ করতে পারে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে মানে মনু দিশা হাত্তাউহিব্বহু এমনকি আমি তাকে ভালোবাসি আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন যখন আমি তাকে আমি তার কান হয়ে যায় দেখে তার হাত হয়ে যায় আল্লাহা যে হাতের মাধ্যমে সে স্পর্শ করে অরিজিলাহুল্লিমিহা এবং তার পা হয়ে যায় যে পায়ের মাধ্যমে সে চলে যখন আমার কাছে চায় লাহানী নৈকট লাভ করতে থাকে নৈকট লাভ করতে থাকে তখন এমন এক স্টেজে পৌঁছে যে স্টেজে পৌঁছার পরে মানে আল্লাহ আদি যে করছি আল্লাহ তারা বলতেছে মানে আমি তার শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি তার হাত পালাম যেটি দিয়েছেন এহসানের আর একটি ব্যাখ্যা কিন্তু এখন আমাদের কাছে যেটা আসতে হবে সেটা কি সেটা হচ্ছে এ হাদিস দ্বারা আসলে কি বোঝানো হয়েছে এ হাদিসটা কি এ হাদিসের মধ্যে কি বোঝানো হয়েছে এই হাদিস নিয়ে মূলত যারা আজকে মানে সবকে বিশ্বাস বিশ্বাসী তারা মূলত মানে একটা দৃষ্টিভঙ্গি এহসানের এখানে টুকু দিয়েছেন সেই ব্যাখ্যাটি আসলে কি আর অন্যেরা ইহাদিসের মধ্যে বা ইহাদিস কেন্দ্র করে যে ব্যাখ্যাটুকু নিয়েছে সেই ব্যাখ্যাটুকু কি আহ এই জন্য এহসানের এই কনসেপ্টের মধ্যে দেখতে পাই সুবিবাদী দৃষ্টিভঙ্গিতে যারা এসানকে নিয়ে এসেছে তারা দিয়েছে আল্লাহর মোরাকাবা করা মোরাকাবা শব্দ অর্থ কি মোরাকাবা শব্দ শব্দ করছে কন্ট্রোল ইংরেজিতে মোর কাদা পর্যবেক্ষণ কোন জিনিসকে কি করা দেখা মানে পর্যবেক্ষক নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ ইত্যাদি অর্থে মোর আব্দ ব্যবহার করা হয় পরীক্ষার হলে হয় এটাকে মোড়াকা বলা হয় নিয়ন্ত্রণ অর্থে বোঝানো হয় তাকে মোরাকাবা শব্দটা মোরাকাবা তুল্লাহ মানে আল্লাহ তালার নিয়ন্ত্রণ কিন্তু তারা এই মোরাকাবাকে কি বুঝিয়েছে সুবিবাদী মোরাকাবা বলতে কোনটাকে বুঝানো হয়েছে বা সুবিবাদীদের কাছে অর্থ কি তারা এহসানের কি অর্থ করেছে এহসান অনেকগুলো অর্থ করলাম না কিন্তু সুবিধা আসলে এহসানের কি অর্থ করেছে যেমন হাদিসে জিব্রিল কি অর্থ করেছে আর এই হাদিসটা আর কি অর্থ করেছে এ হাদিসে আমি বলেছি যে এ হাদিসে এহসানের আরেকটা স্তরকে বুঝানো হয়েছে এহসানের আরেকটা স্তরকে বোঝানো হয়েছে একটা স্তরকে বোঝানো হয়েছে যে হাদিসটা হাদিসে জিব্রিল মধ্যে আরেকটা স্তরকে বোঝানো হয়েছে मुरकबात अल्लाह ताल मुराकबा के बुझाना सुविबादी अहसानी तरह मुराकबा सम्पर्क आलोचना सूबीबादी विस्तारित आलोचनार्धब तब एहसान মধ্যে নয় শুধু এতটুকু এহসান নিয়ে ইসলাম যে রহসানের কথা বলেছে এই রহসান নিয়ে অনেকেই মানে একটা কথা বলেন এই তার মধ্যে তথাকথিত মানবতাবাদী একদল গ্রুপ একটা গ্রুপ আছে যারা মনে করেন তাকে এহসানটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই জন্যই ইসলাম সবচেয়ে বেশি মানে মর্যাদাপূর্ণ দিন কিন্তু না করা এটাই হচ্ছে না কাউ প্রতি অভদ্র আচরণ করবেন না এটাই হচ্ছে এহসান আসলে এসান এই সংজ্ঞা ঠিক আছে কিনা হ্যাঁ কেন এটা এসান অসুবিধা কোথায় মানে এহসানের যে সংজ্ঞা আমরা দিয়েছি বা সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে যে বক্তব্যের মধ্যে মূলত এই হচ্ছে তারা মনে করেন যে এর অর্থ হচ্ছে কোন অপরাধীকে আপনি পারবেন না ঠিক কিনা কিন্তু ইসলাম আসলে দ্বারা এটা কি এসলাম করলেন কিনা এক ব্যক্তি চুরি করলো অথবা একজন বেবিচার করলো অথবা খারাপ কাজ করলো অথবা অন্য কোনো বরণ নাই করলো শাস্তি অপরাধ করলো এখন এই শাস্তি টুকে অপরাধ করে দিবেন না তাকে ছেড়ে দিবেন নাহসান কবে কষ্ট না দেয়া এটা বুঝায় না তারা মনে করেছে যে মানে কাউকে কষ্ট না দেয়া কারোর প্রতি অভদ্র আচরণ না করা তারা এইসলামকে এভাবে চোরকে ছেড়ে দিবেন এখন আপনার হক আছে দাবি আছে কারো কাছে ইসলাম যেটা মানে প্রমাণ করে সেটা হচ্ছে এই দাবিটুকু আপনি তার কাছ থেকে আদায় করে দিবেন যাতে করে সে অন্যের উপর না করতে পারে এটা হচ্ছে কিন্তু ইসলামের মূলনীতি বুঝতে পারছে এটা হচ্ছে ইসলামের কি মূলনীতি একজন মাহাদিস সবচেয়ে প্রসিদ্ধ মহাদ্দ আব্দুল্লাহ মুবারক আহমদুল্লাহ একটা ঘটনা মনে পড়েছে এই মুহূর্তে মনে করলো সেটা হচ্ছে আবদুল্লাহ মুবারাকহমদুল্লাহ কাছে তিনি মানে আহল্লাহাদিস মধ্যে মাহাদিসের মধ্যে মানে সবচেয়ে বেশি সম্পদ সাহায্যের ব্যক্তি ছিলেন তিনি তারা আগারে ছিলেন তিনি তার সমস্ত সম্পদই মূলত কি হতো মূলত হাদিস মানে হাদিস শিক্ষার ক্ষেত্রে হাদিস প্রচার প্রসারের ক্ষেত্রে ব্যয় করা হতো সব সম্পদই ক্ষেত্রে ব্যয় করা হতো তো এক ব্যক্তি তা ছাত্রকে মানে তা ছাত্রকে পাঠাবেন আব্দুল্লা মুখে লিখে পাঠালেন দেওয়া হোক এগুলো চিঠি নিয়ে এসেছে নিয়ে এসে দেখেছে মানে বললো যে আবদুল্লাহ মুবারক কোথায় বলে যে উনি ওই বাজারের দেখা যাচ্ছে উনি আবদুল্লাহ মুবারক তো সে এখানে আসলো তোমাদের ইয়ে করতে হবে দিতে হবে আবদুল্লাহ মুহমদুল্লাহ সাথে মানে এই নিয়ে কি হচ্ছে বিতর্ক হচ্ছে এই ছাত্র দেখলো যে তলবে দেখলো যে আমাকে একাধার দিনা দিতে বলবে লোকের কাছে আর অর্ধেক দিনার নিয়ে ঝাগড়া করতেছে তার কাছে মানে এতক্ষণ পর্যন্ত ঝগড়া করে তার কাছ থেকে দিনার আদায় করে নিল তো এই লোকের কাছে চাইবে কি করে দিদ তার সাথে কিন্তু সে এই সাহস করতেছে না যে এই লোকের কাছে এখানে দিনার জন্য বলবে হ্যাঁ আব্দুলার মোবারক আমি তোরা জিজ্ঞেস করলো যে তুমি কি চাচ্ছো বলো যে এই যে আমাকে বলছে এক হাজার দিনা দিলেন সাথে সাথে তাকে বের করে দিনে করলেন না কোনো কিছু জিজ্ঞেস করলেন কিন্তু তার কাছে দাবি করতেছে বেশ বিরাট অর্ধেক বিরাট সেখানে বিতর্ক করবেন এবং সে আদায় করে এটা আমার বুঝে আসতেছে না বলেছে এটা হচ্ছে আমার হক আর হকের মোতালাবা করা হকের ক্লাইম করা হতে দাবি করা এটা যদি আমি না করি তাহলে মানে তলব তলব আয়ম এর জন্য তোমার যে চাওয়া আছে চাওয়া দিতে আমার কোন আপত্তি নেই এই সেটা তো মানে তুমি পেয়ে গেছো তোমার হক তুমি পেয়ে গেছো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এজন্য আছে আর যে মানে দাবি করবে না তবে সেই মূলত একটা অপরাধের ক্ষেত্রে কি করলো এটা এহসানের জন্য গ্রহণযোগ্য সংজ্ঞা নয় আসুন এরপরে আমরা আহ যে কথাগুলো আছে সেগুলো আগে আলোচনা করুক কিন্তু সময় কমে আসছে অনেক কথা পেও কোথায় যাব সুফিভাগিয়ান যে মোড়াকার কথা বলেছেন তারাহু এটা বলেছেন মূলত এই বাদতের ক্ষেত্রে খেয়াল করে লক্ষ্য করে মানে এ বাদতটাকে আপনি এমন ভাবে আদায় করবেন যে মানটা বাদতের কি হবে উত্তীর্ণ হবে মানটা কৃষি উত্তীর্ণ হবে উত্তীর্ণ হবে কিন্তু সুবিবাদীরা আসলে এই ধরনের মোড়াকাবার কথা বলে না হাদিসে মোড়াকাবার ছিল তাদের মোড়াকাবার পার্থক্য রয়েছে তাদের মোড়াকাটা কি তাদের মোড়াকা হচ্ছে আর তাহার কতগুলো ধারণা কতগুলো মানে চিন্তা নিয়ে গভীর ভাবে নিজেকে নিভিড় ভাবে সংৃপ্ত করা এটা হচ্ছে মূলত তাদের মোড়াকা मोरकारे मध्य मोराबारे बज्ञा बातुल अभ्यमण्य घूरा जमीन आोख बंदी चोख बंद करते घूरा মোড়াকার সংকজন সংজ্ঞা দিয়েছে আপনি আপনার মগজের মধ্যে কোন একটা বিষয় নিয়ে চিন্তা করে সেই চিন্তাকে আপনার অনুভূতিতে নিয়ে আসা চিন্তাটাকে আপনার অনুভূতিতে নিয়ে আসা এটা হচ্ছে মূলত মোড়াকা এই মোরাকাবাটা সুবিবাদী লোকেরা যে মোরাকাবাটা গ্রহণ করেছে ইসলাম যে মোরাকাবার কথা বলেছে সেই মোরাকাবার সম্পূর্ণ পরিপন্থী ইসলাম কোন মোরাকাবার কথা বলেছে আমরা সামনে আলোচনা করব। অনেক দিক থেকে এটা ইসলাম মোরাকাবার পরিপন্থী এক নম্বর হচ্ছে ইসলাম মোরাকাবার যেটা যে কথাগুলো বলা হয়েছে সেটা হলো আমাদেরকে আমল এবং সতর্কতা দুটা জিনিস বলা হয়েছে মানে আমল করতে বলা হয়েছে ইবাদত করতে বলা হয়েছে এবাদতের মধ্যে এই জিনিসটুকু কি করা হয়েছে বলা হয়েছে এবাদতের একটা বৈশিষ্ট্য দেখানো হয়েছে আর সেটা সতর্কতা মূলক কি করা হয়েছে বলা হয়েছে কিসের সতর্কতা মূলক যাতে করে আসে কিসের ঘাঁটতি আসে এখলাসের ঘাটতি না আসে কিন্তু আমলও নেই মানে এখলাসের বলা হয়েছে সেটাও নেই আমল আছে কিনা। এটা কোনো আমল মানে এটাকে ভিন্ন কোনো আমলের মধ্যে তারা দেখানো হয়নি তারা এটা মোড়াকাটাকে এটা ভিন্ন কি করেছে আমল হিসেবে চিহ্নিত করে নিয়েছে প্রথম কথা দ্বিতীয় নম্বর গুলিটা হচ্ছে যেটা সেটা হলো इता खाली कारण इसमाम अवश्य दात होते बुजे क्या खाली एक कथा थे मैं इबाद नए प्रमाण करोर का कल्याणकर विषय है আমার মনোযোগকে মানে বেশি করতে চাই এটা তো প্রত্যেকেরই মানে প্রত্যেকের কাছে তাদের নামাজের মধ্যে কি হবে একেবারে মৃতর্হবল হবে মনোযোগী হবে তাদের কথা আল্লা সুবাহ হয় তারা ইমরানের ক্ষেত্রে প্রশংসা করেছেন সুতরাং সবাই চাইবেন আমাদের দিকে কেউ তার মনোযোগ পরিপূর্ণ থাকবে তো এইভূপ পরিশ্রম করলেন যে সাহেব আমি চাইবে আমার মাঝে মাধ্যমে সবচেয়ে বেশি মানে মনোযোগ দিতে সবচেয়ে বেশি মনোযোগ দিতে আর এই সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার জন্য আমি দেখি যে আমার যদি চোখ বন্ধ করি আমরা যদি চোখ বন্ধ করি তারা আমার মনোযোগটা নিবিড় হয় মনোযোগী তাদের বাবা কঠিন কথা বলা হয়েছে ঠিক না তাদের প্রভাব ওয়াই এই ধ্বংসের কথা বলা হয়েছে সুতরাং নামাজের মধ্যে আমি এই ধরনের মনোযোগ দিতে চাই এবার আপনার বক্তব্য তখন শাহ বললেন যে যদি তুমি মনে করা যায় তোর বন্ধ করলে যদি তুমি মারা গেছি চোট বন্ধ করলে তোমার মানে মনোযোগটা কনসেন্ট্রেশন যেটা এটা বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে যে তোমার এই মনোযোগটা মনোযোগ যেহেতু রসুল্লাম নবাজি সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন কিন্তু চোখ বন্ধ করার দায়ী বুঝে আসছে কিনা নবাজমি সর্বোচ্চ মনোযোগ কে দিয়েছেন রসুল উল্লাহুল্লাহাম মনোযোগ দিয়েছেন কিন্তু তিনি চোখ বন্ধ করতেও তিনি চোখ বন্ধ করেনও নাই যেহেতু তিনি চোখও বন্ধ করেন নাই চোখ বন্ধ করতে পারেন নাই এটাই প্রমাণ করে যে নামাজের মধ্যে চোখ খোলা রাখাটাই হচ্ছে নামাজের সর্বোচ্চ স্তর বুঝে আসছে এবং সিবিবা লিখতে পেরেছে ভিতরে যত তাহা আছে যত চিন্তা আছে এগুলোর মধ্যে যত প্রবেশ করতে পারবে তত তার সাথে অন্তরের একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে ঠিক আছে কিন্তু এটা মূলত এই মোরাকাবা ইসলাম যে তারা যে মোরাকাবা আবিষ্কার করেছে এই মোরাকাবা বা মোরাকাবার তারা যে সংজ্ঞা দিয়েছে এই বাদত থেকে এটা এটাকে যদি কেউ এই বাদত হিসেবে গ্রহণ করে তাহলে হবে আর এ বাদত ছাড়া এমন যদি কেউ গ্রহণ করে তাহলে কি হবে বেদাৎ হবে তাহলে বেদাত হবে যেহেতু এহসান এটা এ থেকে খালি এটা কি থেকে খালি এ বাদত থেকে মুক্ত আচ্ছা দ্বিতীয় তৃতীয় নম্বর बौधर जो बना बना सदृश्यपूर्ण मूलत ग्रहण कारण मीठक भावे को তারা যে মরাকাবার কয় থাকে দেন কথা থাকে ওই দেনটাকে মূলত কিসের মধ্যে নিয়ে আসা হয়েছে এই মরাকাবার মধ্যে নিয়ে আসা হয়েছে কিন্তু ইসলাম এই মরাকাবার মধ্যে জ্ঞানের কোথাও স্থান দেয় নেয় ইসলাম মোড়াকাবার মধ্যে কোথাও কি দেন স্থান দেয় সুতরাং এই ধরনের কোন এখানে আবিষ্কার করা মূলত ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী মূলত হিন্দু ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম অথবা এই ধরনের কোনো কিছুর সাথে কি করা নিজেকে সাদৃশ্য করে না এটা ইসলাম কঠিনভাবে নিষেধ ইসলাম কঠিনভাবে নিষেধ করে এটি এই নিষিদ্ধ চার নম্বর হচ্ছে নবী সাল্লা উলি সাল্লাম কখনো মানে মোরা কাবার ব্যাপারে সাল্লাহাম যে দুটি হাদিস বলেছেন এই দুটি হাদিস থেকে এটাই প্রমাণিত হয়েছে যেমন এইভাবেই করতে বলেছেন এই বাদত সম্পন্ন করতে বলেছেন যেভাবে তিনি বলেছেন তিনি কখনো ভিন্নভাবে সময় নিয়ে মরা করেছেন সেটা আদিজ দ্বারা সাব্যস্ত হয়নি সেটা কি দ্বারা সাব্যস্ত হয়নি তারা আমার দ্বারা সাব্যস্ত এখন সুবিবাদীরা বলে যে একটা আদিশটা আছে আপনি সেটাকে বলতে পারেন যে আপনি তো একটা জানেন না সেজন্য মানে সেটা হচ্ছে কেন ইয়ে তাহানা সু বেকার যে হেরা গুহার মধ্যে উল্লাহ সাল্লাহ কি করতেন্লো সাব্দি এই শব্দ স্বাধীনতা মানে এটা আমরা যারা অনারব আমাদেরকে বলে হাইকোর্ট দেখালো আরকি যারা আরবি জানে তাদেরকে দেখাতে পারবে না যারা অনারব আরবি ভাষা বুঝবে তাদেরকে কি করলো বললো হ্যাঁ দেন করেছেন দেন হচ্ছে তাহাই করেছেন দেন করেছেন কিন্তু হ্যাঁ তিনি বলেন এবাদত মানে যে এবাদত তখন তার সাথে ছিল সেইখানে কি করেছেন করেছেন এটা নবুতার আজের আগের কথা না যেহেতু নব আগের কথা হাদিসের মধ্যে এসেছে সুতরাং এটাকে কেউ দলীয় হিসেবে নিয়ে আসতে পারে বিবেক শুধু বিবেকের চিন্তা বা বিবে যেই মানে ধারণা যেটা আছে এই ধারণার দিকে মানুষদেরকে দাবিত করে একটা বিষয় সম্পর্কে বিবেক নিয়ে ধারণা করতেছে মানে এখানে এটা কখনো বাদতের দিকে মানুষদেরকে নেয়া কখনো মানুষদের দিকে নেয় না অথবা আল্লাহর আল্লাহ অথবা আল্লাহ যেগুলো নেই যেগুলো যে চিন্তাটা মোটেও যাইজ না কি কি না প্রতীত কি কি চিন্তা যেমন মানে যেমন কি তারা বলছে কি তাদের কেউ কেউ ওখানে বলেছেন যে তারা চিন্তা করবে আল্লাহবদুল্লা আলমিনকে যে আল্লাহ তারাকে একটা আকৃতি নিবে তারপরে আল্লাহাবুল্লাহ ধান করবে সে আকৃতিটা কোথায় থেকে আকৃতিটা দিবে তাদের কাছে কোনো আকৃতি নেওয়ার সুযোগ নেই তখন তারা তাদের একদল সুবিধা একদল বলেছে যে মানে তারা আকৃতি দিবে তাদের পীর আকৃতি দিবে পীর সাহেবের আকৃতিটাকে তাদের দেহনের মধ্যে নিয়ে মানে তাদের বিবেচনা মধ্যে নিয়ে তারা চোখ বন্ধ করে পিস সাহেবের আচার আকৃতি এইগুলো নিয়ে গবেষণা করবে এমন কথা অবান্তরের শেষ নেই এটা এত অবান্তর কথা বরং জামাক সাহেব উল্লেখ করেছে তাদের একদম লোক বলে যে মানে আল্লাহ নব্বুল আলমিনকে যদি দেন করতে হয় তাহলে যেহেতু আল্লাহর খালকের মধ্যে সে হচ্ছে সবচেয়ে সুন্দরী মানে আপনার দৃষ্টিতে সে হচ্ছে ঠিক সবচেয়ে সুন্দরী সুতরাং এটাকে যদি তা করেন মানে কল্পনা করেন ঠিক আছে কল্পনা করতে করতে এমন ভাবে গবেষণা করতে থাকবে গবেষণা করতে করতে সময়। আল্লা তারা এটাকে বলেছে মো রাখাবা এমন কি তাদের মধ্যে অনেক সুফিকা আমি দেখেছি যে তারা এ ধরনের করতে করতে এক পর্যায়ে তাদের অনেকের মানে বীরজিবাদ পর্যন্ত হয়ে যায় না তার কিতার মধ্যে বলেছি যে এই আঙুলটুকু এমন একটা মানে মানসিক এমন একটা চিন্তার দিকে এমন একটা ধারণার দিকে নিয়ে যায় মানে এমন একটা দিকে নিয়ে যায় যেটা মানুষদেরকে সম্পূর্ণ না কাজের দিকে নিয়ে যায় আর কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই शुक्रवार मान कि खबर सम्पर्स खबर रखते वो जाबर जवाब যে তারা মানে সামান্য পরিমাণ কুণ্ঠাবোধ করতেছে না যে আসলে কি বলতেছে কথাটুকু কি কথাটুকু বলতেছে ঠিক একই পর্যায়ে মানে তাদের এই মোড়া খাবার মধ্যে এমন তাদের এই হুজুরেই জামাতে আকিদায় বিশেষ করে আমিনা আহ সুলুত জামাতের আকিদার কারাদে বলে দেয় বলছে তার এই মুরাকা সাব্যস্ত করার জন্য যেহেতু আল্লাহ তার আকার নাই যদি বলা হয় আল্লাহ নিরাকার তারা তো মুরাকাই করতে পারবো তারা বলতেছে যে আল্লাহ আবুল আলমিন একটা আকার করতে হবে একটা আছে সে আকারটা বন্ধ করে তুমি তোমার পিসারটি করো বুঝে আসছে না নজিবুলিল্লাহ এটা শিখে কারণ আল্লাহবুল মানে মোরাকাবা করবেন মানে এরপর আকার দিলেন আর এই আকারটা কোন একটা ব্যক্তিকে নিয়ে আসবেন তিনি সর্বদসটা সর্বশ্রোতা সুতরাং কেউ যিনি এই ধরনের মোরা করে এই মরাকাবা গর্ভিত কোন সন্দেহ নেই এই জন্য তাদের এই মরাকাবা তারা তিনটা অবস্থায় কি করেছে ভাগ করেছে তিনটা হাল রয়েছে এই মরাকাবার একটা হচ্ছে আল সুরা আকৃতি নিয়ে মোরাকাবা করা এটা আমরা আলোচনা করেছি আরেকটা হচ্ছে আলা মোরাকাবার প্রথম সুরাত হচ্ছে একটা আকৃতি নিয়ে মোরাকাবা শুরু করবে আল্লাহকে একটা আকৃতি নিবেন তারপরে মোরাকাবা করবেন এই আল্লাহের আকৃতিটা তারা বিভিন্নভাবে আমি বলেছি যে বিভিন্নভাবে তারা কি করেছে ডিফাইন করেছে সংজ্ঞা দিয়েছে যে এটা কিভাবে আকৃতি নেবেন কিন্তু সেটা সেখানে একটা আকার আছে মোরাকাবার সেকেন্ড স্টেজ বা সেকেন্ড সুরত অবস্থা হচ্ছে আল মুরার খাবার একটা সিয়াতি সাক্ষী মানে আপনি মোরাকাবা করবেন আপনি নিজেকে কি করে দিবেন লড় করে দিবেন সানা বলা হয় তাকে কি বলা হয় মোড়া কাবার মাধ্যমে ফানা পরিপূর্ণ হতে পারলে আপনি তাহলে আপনার মানে মূল উদ্দেশ্যে পুঁজতে পারবেন সেটা হচ্ছে আল্লাহ তালা তাজ পেয়ে যাবেন এটা হয় ফানার মাধ্যমে কোন দরকার নেই যে কাজগুলো সেগুলো শিখিয়ে আমাদেরকে যেগুলো দরকার সেগুলো থেকে আমাদেরকে মাহরুম করে দিয়েছে মানে এত সূক্ষ্মা যেগুলো আমাদের বুঝার মানে বোঝাও কঠিন ও দরকার নেই এগুলো থেকে বাবা করে এক আমাদেরকে কি করেছে মানে একেবারে সঠিক পথ থেকে বিভ্রান্ত করে দিয়েছে এটা হলো তাদের একটা সুরগ এজন্য জন্য তারা ফানাকে অনেক গুরুত্ব দিয়ে থাকে প্রত্যেকটা সুবিধাভাবে বক্তব্যের মধ্যে প্রত্যেকটা বিশ্বাসের মানে জবদারের মধ্যে ফানা নিয়ে সবচেয়ে বড় আলোচনা নিজেকে ফানা করে দাও কৃষির মধ্যে ফানা করে দিবে আর একটা পদার্থ তো একটা মানুষ আমার সব কিছু আছে গোস্ত আছে হাড্ডি আছে সব আছে ঠিক না সুতরাং আমি কিভাবে নিজেকে ফানা করে দিব কিভাবে ফানা করে দিব মানুষ জবের করলে তো ফানা হওয়া প্রবরা কিন্তু তার নিজেকে করে দাও ফালা করে দাও এরপরে যে অবস্থা তারা সেটা করেছে মোড়াকা করে এবং এই মোরাকাবা শয়তানকে উপস্থিত করে অপবিত্র অবস্থায় মোরাকাবা করে বিভিন্ন ধরনের হাইজের কাপড় চোপড় নিয়ে মোড়াকা করে এগুলো আছে সব বইয়ের মধ্যে আছে দেখি না আপনি দেখেন কিছু হুজুর দেখি তোমার তোমার ইয়ে খুলে গেছে তোমার মানে পুরা কি হয়ে গেছে ভিতরটা খুলে গেছে তুমি দেখো না তুমি খুলে তোমার খুলে নেই এখন এক লোক নিজের মানে ওই হুজুরের সামনে বুঝতে পারছি আর কতক্ষণ পর্যন্ত মনে তো শেতানের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে এবং শয়তানি হালাত নিয়ে তারা এই ধরনের মোরাকাবা করে আর এই মোরাকাবা একটা থেকে গ্রহণ করা ইসলামের সাথে সামান্যতম কোন সামঞ্জস্য নেই এটার উদ্দেশ্য হচ্ছে মানুষ যখন বিভিন্ন ভাবে নিজের বিষয়গুলো নিয়ে কি করে মানে চিন্তা করে তখন মানুষের মধ্যে মানুষের মানসিক অবস্থার পরিবর্তন আসতে পারে এটা কিছুই না যারা মানে এই ধরনের গবেষণা করে বা এই ধরনের করে এই ধরনের ধ্যান করে তাদের অবস্থার মধ্যে একটা পরিবর্তন আসতে পারে এই পরিবর্তনটা হচ্ছে মানসিক পরিবর্তন এই পরিবর্তন হচ্ছে মানসিক পরিবর্তন আর এই মানসিক পরিবর্তনটাকে আমাদের মধ্যে একজন লোক আছে তারা মনে করে যে আমার অনেক মানে মেরী যোগ ইত্যাদি ইসলামিক সুযোগে যদি কোনো কারণে মানে মানে কোন কারণে করতে হয় তাহলে সেটা বেদাত হবে মানে বেদাতের চেয়ে কম হবে না মানে এর হুকুম যদি সর্বনিম্ন হুকুম দিতে হয় তাহলে অন্তত পক্ষে হবে এটি বেদাত এছাড়া আর কিছুই না কতক্ষণ সময় মাকে তাহলে তো আমরা চেষ্টা করবো সামনের দিকে তাহলে আমাদের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি যে আসলে মানে মূল কথা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে ইসলাম যেই মোরাকাবার কথা বলেছে সেই মোরাকাবার দিতে স্টেজ একটা হচ্ছে মোরাকাবি যে আল্লাহ সুবানকে দেখছেন সর্বাবস্থায় বান্ধার এইটা থাকতে হবে যেমন আমি যদি মনে করি যে আমার ঘরের মধ্যে ওই বর্তমানে যে সিসি ক্যামেরা আছে ক্যামেরা লাগানো আছে তখন আমার সমস্ত বসা হবে যেহেতু ক্যামেরায় আমাকে কি করা হচ্ছে সবকিছু দেখানো হচ্ছে আর ক্যামেরার মাধ্যমে আমার সবকিছু রেকর্ড করা হচ্ছে তাহলে আমার সেভাবে হবে ঠিক বান্দার সার্বক্ষণিকভাবে এই চিন্তা করবে যে ক্যামেরার মাধ্যমে আল্লাহ সুমানব তারা সর্বক্ষণিক সবকিছু আমাদের দেখছে দেখছেন তোতেই গভীরের মধ্যে আমি আল্লাহ অবস্থা আল্লাহ আল্লাহ তারা যে দেখছেন এটা আমাদেরকে এটা যদি কমপ্লিটলি আপনার পরিপূর্ণরূপে বিশ্বাস তাহলে আপনি দ্বিতীয় স্টেজে যেতে পারবেন দ্বিতীয় স্টেজে কিন্তু এটা কমপ্লিট হয়ে যেতে পারবেন দ্বিতীয় স্টেজটা হচ্ছে সেটা হলো মোরাকি যে বন্দা আল্লাহ আব্বুল আলমিনকে সর্বক্ষণিক পর্যবেক্ষণ করবে যে আল্লাহ তারা আমাকে দেখতে পাচ্ছেন আল্লাহবুল আলমিনের প্রতি তার সর্বক্ষণিক হিসাব থাকতে হবে যে আল্লাহ আবুল আলমিন আমাকে দেখছেন আল্লাহ তার তার হবে আর এই জিনিসটুকু তখনই হবে যখন আল্লাহ বন্দাকে আল্লাহ তালা ভালোবাসবেন সম্পূর্ণরূপে তখন আল্লাহ আল্লাহ তালা বলতেছেন আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই আমি তার কি হয়ে যাই শ্রবণ শক্তি হয়ে যায় এর অর্থ কি এর অর্থ হচ্ছে সে যখনই শ্রবণ করে তখনই আল্লাহ রবহামের কথা স্মরণ করে তখনই কি করে আল্লাহ স্মরণ করে যেটা শ্রবণ করা জাহে নেই সেটা শ্রবণ করে না যেটা শ্রবণ করে তার জন্য বোধে দেখে আল্লাহরণ হয় যেহেতু আল্লাহ রব আলিনের দৃষ্টি তার এই দৃষ্টির উপর কি হয় দিতে হচ্ছে সুতরাং সে তখনই ভালো দৃষ্টি দেয় দৃষ্টি দিতে পারে না এটাই হচ্ছে মূলত হাদিসের ব্যাখ্যা কিন্তু সুফিরা আল্লাহ রব্লুল্লা আল্লাহ রিজের সাথে একাকার করে দিয়েছে একাকার করে দিয়ে সুখিরাই বক্তব্য দিয়ে এসেছে তারা বলছে যে অলিরা এই হাদিস তারা বুঝে যাচ্ছে যে অলিরা আল্লাহ অলি এবং আল্লাহর যেহেতু মানে অলি যখন থাকে আল্লাহ তারা তাকে ভালোবাসেন আর ভালোবাসলে তখন অলির সমস্ত অঙ্গ আল্লাহর অঙ্গ পরিণত হয়ে যায় আর এই কারণে মূলত এই অলিকে চিৎ করাও যায় এই অলি ইবাদত করাও যায় এই অলির জন্য সবকিছু যাইজ মূলত মাধ্যমে এটা বুঝাননি যেটা হচ্ছে অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি সে এটা লক্ষ্য করবে যে আল্লাহ সুবাহ সার্বক্ষণিক ভাবে তাকে দেখছেন তখন তার প্রত্যেকটি কাজ সেই হিসাব অনুযায়ী তিনি সম্পন্ন করবেন আল্লাহ আলম ওসল্লাহ আলহ আসি ওসাল্লাম